সসালাম আলাইকুম ও রহমতুল্লা আলহামদুলিল্লাহ রব আমিন ও সালাম আল্লাহ রসুল আমিন ওয়াআ ওয়া সাহাবি আজমাইন আহাবাদ সম্বন্ধ দর্শক যে যেখান থেকে বিশ টিভি বাংলার আল কোরআনের ওসিয়ত অনুষ্ঠানটি দেখছেন সবাইকে স্বাগত ও দোয়া জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব আমরা আলোচনা করছিলাম আল্লাহর পথে ডাকা ভালোর আদেশ খারাপের নিষেদের জন্য আল্লাহ রসুল সাল্লাম তার সকল দায়ীকে যে নির্দেশটা দিতেন সেই বিষয়টি বাশ্বিরু ও নাফেরু ইয়াসিরু ওলায়ত আশিরু তোমরা সুসংবাদ দাও হতাশ করো না মুখ ফিরিয়ে চলে যাওয়ার ব্যবস্থা করো না তোমরা সহজ করো কঠিন করো না সম্বন্ধে দর্শক সহজ করার অর্থ কী এটাও সুন্নাতের আলোকে জানতে হবে কোরআনের আলোকে বুঝতে হবে সহজ করার অর্থ প্রতারণা করা নয় যে তুমি যত গুণা করেছো অমুক বহন করে নিয়ে যাবে কোনো অসুবিধে নেই চলা তদায় না করো অসুবিধে নেই সিয়াম পালন না করো অসুবিধা নেই অমুক একটা কাজ করলেই সব ঠিক হয়ে যাবে জান্নাত পেয়ে যাবে এই রকম কিছু যেন না হয় যে ভুলটা করেছিলেন স্বাদুপল মানব জাতিকে ধ্বংসের ব্যবস্থা করেছিলেন সম্বন্ধ দর্শক এখনও আমাদের সমাজে সারা বিশ্বের সকল সমাজে সকল মুসলিম দেশে খ্রিস্টান প্রচারকগণ প্রচার করেন দুটো বিষয় একটা তারা বলেন সকল ধর্ম জেলখানা আর খ্রিস্ট ধর্ম স্বাধীনতা আপনাকে জেলখানা চান না স্বাধীনতা চান না দর্শক কত বড় প্রতারণা ভালো শিক্ষা প্রতিষ্ঠানগুলো জেলখানা আর খারাপ শিক্ষা প্রতিষ্ঠানগুলো স্বাধীনতা আপনি কি ভালো শিক্ষা প্রতিষ্ঠানে জেলখানা প্রতিষ্ঠানে সন্তান দেবেন না স্বাধীনতাই দেবেন ভালো মানুষ হতেই তো ধর্মের দরকার ধর্ম মানে তো সুযোগ নয় ধর্ম মানে মানুষের ভিতরে তা কোয়া আল্লাহর প্রেম পবিত্রতা জন্ম করার জন্য নিয়ম শৃঙ্খলার ব্যবস্থা সমান্ত দর্শক তারা মুসলমানদেরকে বলেন ইসলামের মাধ্যমে জান্নাতে যাওয়া কঠিন এত এত কর্ম করতে হবে পাপ করতে পারবে না আর খ্রিস্ট ধরের মাধ্যমে জান্নাতে যাওয়া সহজ তুমি যত পাপই করো না কেন সব বহন করে নেবেন যীশু খ্রিস্ট নাওসবিল্লা কত বড় প্রতারণা সময়ত দর্শক এই প্রতারণা দিনকে সহজ করার নামে মানুষকে পশুতে পরিণত করে কেন সময়ত দর্শক আমরা একটু বুঝি একজন মায়ের দুটো সন্তান এক সন্তান মায়ের অবাধ্য হয় আবার একটু পরে মনটা ভালো হলে মায়ের কাছে ফিরে আসে হয়তো ক্ষমা চায় হয়তো পাশে এসে বসে মা একটু হাত বুলিয়ে দেন কথা বলে এভাবেই তাদের চলে অন্যায় করে আবার খেদমত করে ক্ষমা চায় চিনহ নেয় আর এক সন্তান মায়ের অবাধ্য হয় কিন্তু কখনো মায়ের কাছে আসে না কারণ সে জানে তার ভাই অথবা পিতা মায়ের নিকট থেকে তার ক্ষমা নিয়ে দেবে অথবা তার স্বার্থগুলো আদায় করে দেবে সমান্ত দর্শক এ দু ভাইয়ের ভিতরে মায়ের প্রকৃত স্নেহ মমতা সান্নিধ্য কে পাবে ওই প্রথম ভাইটাই পাবে আর দ্বিতীয় সন্তান মূলত মায়ের মমতা থেকে চিরবঞ্চিত হবে মাতৃস্নেহ মায়ের আদর থেকে কারণ সে তো মায়ের কাছে যাচ্ছে না যে ব্যক্তি দিনকে সহজ করার নামে কোন সাধু গুরু সে নবী ওলীর মাধ্যম ধরে নেওয়ার চেষ্টা করে আমরা আগেও দেখেছি ওই ব্যক্তি পাপ করতেই থাকে করতেই থাকে কারণ সে জানে একজন তাকে তরিয়ে নেবে তার দিন তার হৃদয়টা পাপের ভারে পশুত্বের চেয়েও নিচেই নেমে চলে গিয়েছে আর ইসলাম যেটা সহজ করেছে সেটা কি মান্দা নিরাশ হয়েও না আল্লাহর কাছে তও বা করো আল্লাহ তোমার গোনা মাফ করবে তুমি পাপ থেকে বিরত থাকার আন্তরিক চেষ্টা করো তও করো যে পাপের যে গুরুত্ব সে গুরুত্ব দাও আল্লাহর দিন সহজ আল্লাহর প্রতিটি নির্দেশ পালন করা সহজ কারণ প্রতিটি নির্দেশই আল্লাহ সাধ্যের ভিতরে দিয়েছেন প্রতিটি হারাম থেকে বেঁচে থাকা সহজ কারণ প্রতিটি হারাম থেকে বেঁচে থাকা আল্লাহ সহজ করেছেন তবে সবচেয়ে বড় কথা নিরাশার কোনো বিষয় এখানে নেই যে কোনো পর্যায়ে বান্দা আল্লাহর কাছে তবা করলে আল্লাহর পথে ফিরে আসলে আল্লাহ খুশি হন কিন্তু সেটা আল্লাহ এবং বান্দার মাঝখানে সরাসরি সম্পর্ক এখানে কোনো মধ্যস্থ নেই কাজে দিনটাকে সহজ করতে হবে যে সহজ রসুল্লাহ সাল্লা করেছেন সুসংবাদ দিতে হবে যে সুসংবাদ রসুল্লাহ সাল্লা দিয়েছেন সুসংবাদের নামে তাকে প্রতারণার পথে নেওয়া সহজ করার নামে আল্লাহর বড়ো আবাদতগুলো বড়ো নির্দেশগুলোকে হালকা করে দেওয়া ছোট নির্দেশগুলো অথবা দিনের বাইরে কিছুকে জরুরি করে দেওয়া এটা তো প্রতারণা হবে এর মাধ্যমে দাওয়াত দেবন হবে না আমরাও গুণাগার হব মানুষ বিভ্রান্ত হবে সম্মানিত দর্শক দাওয়াত সুন্না মোতাবেক দিতে হবে কোরআনের নির্দেশনা মোতাবেক দিতে হবে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে মানুষকে সৎ কাজে আদেশ দেওয়ার ক্ষেত্রে অন্যায় থেকে নিষেধ করার ক্ষেত্রে আমরা অনেক সময় ইমানেই আবেগে ভুল পথে পরিচালিত হয়ে পড়ি তার একটা হলো ফলাফল বিচার করে দাওয়াতের সফলতা বিচার করা অথবা ফলাফলের জন্য ব্যস্ত হয়ে পড়া আমরা যে কোনো কাজের ফলাফল চাই দুনিয়াতেই চাই মানুষ সব ভালো হয়ে যাবে কত তাড়াতাড়ি ভালো হবে অস্থির হয়ে যায় কত তাড়াতাড়ি ইসলামী সমাজ হয়ে যাবে কেন হচ্ছে না এ পথে হলো না এ পথে এ পথে হলো না এ পথে সম্মত দর্শক এটা তো মুমিনের কাজ না মুমিনের দায়িত্ব হল মুনকার মাুফানিল আলা আলামা আসবাক মানুষদের ভালো কাজে আদেশ করো খারাপ কাজে নিষেধ করো ধৈর্য ধারণ করো কিন্তু ফলাফল কি হল এটা দেখা তোমার দায়িত্ব নয় অনেক রসুল আম্বিয়া এসেছেন দাওয়াত দিয়েছেন দীর্ঘ জীবন দাওয়াত দিয়েছেন একটা মানুষও ভালো হয়নি তারা সফল নবী ছিলেন অনেকের অনেকে ভালো হয়েছেন কিছু মানুষ অনেকে হননি তারাও সফল ছিলেন সফলতা এবং ব্যর্থতা এটা দায়িত্ব পালনে ফলাফল অর্জনে নয় আর এজন্যই তো আল্লা কোরআন বলেছেন ইয়া ইউ হল্লা দিনু আলাইকুম তোমাদের দায়িত্ব হলো তোমাদের নিজেদের জীবনে দিনকে প্রতিষ্ঠা করা কায়েম করা নিজেদেরকে ভালো রাখা আল্লাহ দিনের উপরে রাখা যদি অন্য মানুষেরা বিভ্রান্ত হয় এজন্য তোমাদের পাপ হবে না কখন পাপ হবে না যখন আমরা আমাদের প্রতিষ্ঠা করা আমার দায়িত্ব অন্যায় থেকে নিষেধ করা এরপরেও যদি মানুষ ভালো না হয় আমি মানুষকে সালাতের কথা বলেছি তহিদের কথা বলেছি সেরতে বর্জন করতে বলেছি পিতা মাতার হক বলেছি ওজনে কম না দেওয়ার কথা বলেছি মানুষ শোনেনি এই জন্য আমার পাপ হবে সমাজে সব মানুষ পাপ করছে বলে আমি পাপি হয়ে যাবো এই চিন্তা করার কোনো সুযোগ আল্লাহতালা আমাদেরকে দেননি আর এই চিন্তা তো মানুষকে বিভ্রান্ত করবে অম্মতের ভিতরে সাহাবায় কেরামের যুগ থেকে অনেক মানুষ বিভ্রান্ত হয়েছেন ফলাফলের ব্যস্ততায় এবং দাওয়াত জোর করে চাপিয়ে দেওয়ার উগ্রতায়। আলী রিয়ত আনুর সময় থেকে একদল অত্যন্ত দিনদার ধার্মিক যুবক যাদেরকে কোর বলা হতো এত কোরআন তেল আবাদ করতেন এত আল্লাহরে এবাদত করতেন তারা খারজি নামে আখ্যায়িত হলেন আলী রাজে আল্লাহ আনুর সিদ্ধান্তের বিরুদ্ধে তারা একটা মত প্রকাশ করলেন এই মতের মূল হল তাকফির আলী রাজে আল্লাহ তালাহনু এবং মহাবিয়া রাজিয়াল্লা তালনু কাফের হয়ে গিয়েছে কারণ তারা আল্লাহর হুকুমের বাইরে বিচার করেছেন কাজে কাফের হয়ে গিয়েছে এখন কি করতে হবে এই কাফেরদেরকে মারতে হবে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে এভাবে তারা মুসলিম সমাজের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে দেয় তাকে ফলাফলের জন্য ব্যস্ততা সব মানুষকে জোর করে ভালো খেলার উগ্রতা এটা কোনো ফল বই আনে এটা হয়তো অনেক ভালো মানুষ খারাপ মানুষকে হত্যা নিহত জীবন দেওয়ার ব্যবস্থা করে কিন্তু আমরা যে ফলাফলের জন্য ব্যস্ত থাকি এই ফলাফল এনে দেয় ফলাফলের ব্যস্ততা আমাদের উম্মাতের জীবনে অনেক ক্ষতি বয়ে এনেছে আমরা ইমাম মাহাদি বিষয়ক হাদিসগুলো যখন পর্যালোচনা করি অনেক সহি হাদিস আছে যে শেষ যুগে একজন ইমাম আসবেন হেদায়তপ্রাপ্ত রাষ্ট্রপ্রধান কিন্তু ইতিহাস যখন পড়ি আমরা দেখি উম্মতের ভিতরে যুগে যুগে যুগে যুগে অনেক ব্যক্তি মাহাদি দাবি করেছে আর তার পিছনে অনেক মানুষ জুটে গিয়েছে দুটো বিষয় এখানে কার্যকর ছিল একটা হলো সমাজের যে মানুষগুলো সমাজকে পরিবর্তন করতে চাচ্ছিলো মানুষকে দাওয়াত দিয়ে ফল হচ্ছে না কাজেই এই লোকটা আমার মেহেদি এর সাথে ঢুকে তাড়াতাড়ি আমরা সব ভালো করে ফেলব, এমন একটা উদগ্র আবেগ আর একটা হল কাশ স্বপ্ন ইত্যাদির উপর নির্ভর করে কাউকে মেহেদি বলে দাবি করা সম্বন্ধে দর্শক এটা আমাদের আজকের মূল আলোচ্য বিষয় নয় বিষয় হল এই আবেগের মাধ্যমে অনেক মানুষ নিহত হয়েছে কিন্তু ফলাফল কিছুই আসেনি। এজন্য এই জন্য দায়ীকে ফলাফলের জন্য ব্যস্ত হওয়া যাবে না বরং আমরা ব্যস্ত হব আমাদের দায়িত্ব পালনের জন্য তাতে ভালো মানুষ বেশি হলো কম হলো হলো না মোটেই এ বিষয়টা তো আমরা বোঝব না আল্লাহর দিন আল্লাহ কখন তাকে বিজয়ী করবেন কখন ফলাফল পাব এটা আল্লাহ তালা ভালো বোঝেন আমাদের দাওয়াত দিতে হবে দায়িত্ব পালন করতে হবে আমরা ফলাফল নিয়ে ব্যস্ত হলে হবে না দাওয়াতের ক্ষেত্রে আরেকটা বড় ভুল হলো দাওয়াত এবং বিচার এ দুটোর মাধ্যমে পার্থক্য না করা আল্লাহ আল্লাহতালা আমাদের অন্যায় পরিবর্তন করতে বলেছেন হাত দিয়ে মুখ দিয়ে বা অন্তর দিয়ে কিন্তু অন্যের বিচার করার দায়িত্ব কিন্তু নাগরিকদের মানুষদেরকে মানবীয় গোষ্ঠীকে নি এটা একমাত্র রাষ্ট্রের দায়িত্ব কাজেই আমি কাউকে মতপান করতে দেখেছি অশালীন কাজে লিপ্ত দেখেছি আমার ক্ষমতা থাকলে তাকে কাজ থেকে বন্ধ করব। না থাকলে মুখ দিয়ে বলবো না হলে অন্তর দিয়ে ঘৃণা করবো পরিবর্তনের পরিকল্পনা করব। কিন্তু আমি তার ওই কাজটার জন্য তার গায়ে হাত দিতে পারবো না তাকে শাস্তি দিতে পারবো না সরিয়া নির্ধারিত তার উপরে কায়াম করতে পারব না এটার জন্য দর্শক সময় হল বিরতিতে আলোচনা করব ততক্ষণ আমাদের সাথেই থাকুন ও রহমাত আর আপনারা দেখছেন বাংলা ডায়ল ডায়ল ডিস্ট্রি বটল এলিমিনেট মিসকশন ডেট এনলাইট ইন স ডাকুন বিশ্বজাহান পরিচালনার জন্য সুন্দর একটি যদি বিধান না হয় তাহলে তার ধ্বংস অনিবার্য শেখ সৈফুদ্দিন বিলাল মাদালী তাই আসুন সুন্নার আলোকে জীবন গড়ার জন্যে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 সম্বন্ধে দর্শক ফিরে এলাম বিরতির পর আমরা আলোচনা করছিলাম আদেশ নিষেধ আর বিচারের মধ্যে পার্থক্য না করতে পারা দায়ীদের ব্যর্থতা আমরা আদেশ করতে পারবো নিষেধ করতে পারবো পরিবর্তন করতে পারবো বন্ধ করতে পারবো কিন্তু কারো বিচার করতে পারবো না বিচার রাষ্ট্রের দায়িত্ব বিভিন্ন হাদিসে বিষয়ে বলা হয়েছে যুদ্ধ জিহাদ গনিমত এবং বিচার এগুলো রাষ্ট্র করবে হজরত অমর আব্দুল খত্তা আবরাদাহ তালাহ আনহু রাত্রিতে বেরিয়ে জনগণের অবস্থা দেখতেন অনেক পাপ তার নজরে পড়তো তিনি সাহাবেকেরামকে প্রশ্ন করলেন সাহেব আসছে হা দৃষ্টি যদি আমিরুল মিন রাষ্ট্রপ্রধান প্রধান বিচারপতি বিচারপতি নিজেই মানুষকে পাপে লিপ্ত দেখতে পান তিনি কি শাস্তি দিতে পারবেন আব্দুর রহমান আউফরাজ আল্লাহ তালন বললেন শাহাদাতুকা শাহাদাতু রাজুলিমিন মুসলিমিন আপনি বিচার করতে তো পারবেনই না শাস্তি দিতে পারবেনই না আপনি তাকে কোর্টে সফর করবেন আর আপনি একজন সাক্ষী বলে গণ্য হবেন আপনি রাষ্ট্রপ্রধান অথবা প্রধান বিচারপতি এ কারণে আপনার সাক্ষ্যকে দুজনের সাক্ষর মূল্য দেওয়া হবে না অন্যান্য সাক্ষী না মিললে ওই ব্যক্তি শাস্তি পাবে না সময় তো দর্শক কাজেই অন্যায় নিষেধ করা আর অন্যায়ের শাস্তি দেওয়া দুটো সম্পূর্ণ ভিন্ন বিষয় এর মাঝে পার্থক্য রাখতে হবে আর এই পার্থক্য না রাখতে পারার কারণেই আমরা অনেক সময় অন্যায়ের প্রতিবাদের নামে অনেক সময় অন্যায়কারীকে শাস্তি দিই অথবা নিরাপদ রোগের উপরেও অন্যায় চাপিয়ে দিই অন্যায় একটা ভিন্ন জিনিস বিচার একটা ভিন্ন জিনিস জিহাদ একটা ভিন্ন জিনিস আর এই ভিন্নতার লক্ষ্য না রাখা এটা দাওয়াতের একটা বড় ক্ষতির দিক সময়ত দর্শক জিহাদ ইসলামী পরিভাষায় বিভিন্নভাবে ব্যবহার করা হয়েছে আবিধানিক করতে জিহাদ অর্থ চেষ্টা প্রচেষ্টা এজন্য দিন প্রচার করা নিজের জীবনে দিন বাস্তবায়ন করা মসজিদে সময় মতো যাওয়া কষ্ট করে হলেও অজু করা হজ করা যে কোনো কষ্টদায়ক এবাদতকেই শরীয়তের পরিভাষায় জিহাদ বলা হয়েছে কিন্তু জিহাদের একটা পারিভাষিক অর্থ আছে সেটা হল ইসলামী রাষ্ট্রের শত্রুদের বিরুদ্ধে রাষ্ট্র নিয়ন্ত্রিত যুদ্ধ এদের অস্ত্রের জিহাদ যুদ্ধের জিহাদ এটা রাষ্ট্র ছাড়া কেউ করতে পারে না আল্লাহ রসুল সাল্লাহাম সহিব খারে হাদিসে বলছেন ইন্নাম আল ইমাম ও জুন নাতুন ইউকাতালুমিন্দি রাষ্ট্রপ্রধান হলেন ঢাল যার নেতৃত্বে জিহাদটা হবে তেতালটা হবে কাজী। আমরা যদি অন্যায়ের প্রতিবাদের নামে বা অন্যায়ের প্রতিবাদের কর্মটাকে জিহাদ নাম দি এটা দাওয়াতের নাম জিহাদ দিয়েছেন এটা হতে পারে আবিধানিক করতে তবে এটা অনেক সময় অনেক বিভ্রান্তি তৈরি করে যখনই আমরা এটাকে জিহাদ বলি তখন আমরা জিহাদের চেতনা আমাদের ভিতর আসে দাওয়াতের বিনম্রতা হারিয়ে যায় এটা জিহাদ আবিধানিক করতে । কিন্তু করতে এটা দাওয়াত সেটা রাজনীতির মাধ্যমে সেটা এলেমের মাধ্যমে ওয়াজের মাধ্যমে আমরা যা করি না কেন সবই সৎ কাজে আদেশ অসৎ কাজে নিষেধ এবং দাওয়াত আমরা রাজনীতির মাধ্যমে মানুষদেরকে বলছি আপনারা ভালো হন আমরা দাওয়াতের মাধ্যমে মানুষদেরকে বলছি আপনারা ভালোর পথে আসেন আমরা ওয়াজ নসিহাতের মাধ্যমে একই কাজ করছি বই লেখে একই কাজ করছি এসবগুলোই হলো আমরুবিল মারুফ নেহানের মুখে দাওয়াত ই আলাল্লাহ এখানে কাউকে বাধ্য করার সুযোগ নেই কারোর উপর চাপিয়ে দেওয়ার সুযোগ নেই বিচার এবং জিহাদ এটা রাষ্ট্র করতে পারে আমরা চাপিয়ে দিতে পারি না কারোর অন্যায়ের জন্য তাকে শাস্তি দিতে পারি না আর শাস্তি নিজের হাতে দেওয়া আইন নিজের হাতে তুলে নেওয়া এটা একদিকে যখন মহাপাপ আর একদিকে এটার মাধ্যমে কখনোই আমরা প্রকৃত লক্ষ্যে পৌঁছাতে পারি না বিশৃঙ্খলা তৈরি করে আল্লাহ তালা এই জন্যই জিহাদকে রাষ্ট্র নিয়ন্ত্রিত করেছেন আমরা জানি সবাই অন্যায় করে এক অন্যায়কারী আর এক অন্যায়কারীকে যদি শাস্তি দেয় এক মুসলমান আর দল মুসলমানকে অনেক খারাপ জানে তাদের শাস্তি নিজের হাতে তুলে নেয় তাহলে সমাজে কোনো শান্তি থাকবে না আর এই রাষ্ট্রীয় শৃঙ্খলা বজায় রাখতে আল্লাহ রসুল সালাম বারবার নির্দেশ দিয়েছেন সমাজ দর্শক দাওয়াত আর জিহাদ জিহাদকে দাওয়াত বলা আর দাওয়াতকে জিহাদ বলা পারিভাষিকভাবে এটা ঠিক নয় আমাদের সকল কর্মকে দাওয়াতি চেতনায় করতে হবে আমরা যদি এখানে চাপিয়ে দেওয়ার চেষ্টা করি আমরা যদি এখানে বিচারের চেষ্টা করি এটা এক দিকে যেমন পাপ হবে যে অধিকার আমাদের নেই সেইটা করবো আরেকদিকে এর মাধ্যমে দাওয়াত ক্ষতিগ্রস্ত হবে সম্বত দর্শক হয়তো আপনার মনে হবে যে অন্যায় দেখছি হয়তো নিষেধ করলাম শুনল না বিচার হলো না রাষ্ট্র রাষ্ট্রবিচার করবে এরকম রাষ্ট্র তো নেই তাহলে কি আর কোনোদিনই বিচার হবে না সম্মাত দর্শক রাষ্ট্রবিচার না করলে আমরা রাষ্ট্রকে দেওয়াত দেবো বিচার প্রতিষ্ঠা করার জন্য দাওয়াত শুনলে আলহামদুলিল্লাহ না শুনলে আমাদের দায়িত্ব পালন হলো কিন্তু এজন্য আমরা একটা পাপে নিমজ্জিত হতে পারবো না যে আমরা আইন বিচার নিজের হাতে তুলে নেব এটা যেমন আমাদের জন্য পাপ আর বান্ধার হক নষ্ট করা একজন মানুষকে আমরা বেত একজন মানুষকে আমরা লাঠি মারলাম এই অধিকার তো আমাকে আল্লাহ দেননি আমি তার কাজটা বন্ধ করতে পারি তার হাতের মদের বোতল ভেঙে দিতে পারি তার কাজ থেকে বিরত রাখতে পারি তাকে আইনে সফর করতে পারি আমি অন্যায় বন্ধ করতে পারি পরিবর্তন অর্থাৎ অন্যায়কে পরিবর্তন করে বন্ধ করা অথবা মুখ দিয়ে নিষেধ করতে পারি অন্তর দিয়ে ঘৃণা করতে পারি বিচার করার সুযোগ আমাদের নেই সমাতে দর্শক দাওয়াতের ক্ষেত্রে আরও একটা বড় বিষয় হল দাওয়াত আর নোংরা সমালোচনার ভিতরে পার্থক্য না করা আমরা মানুষকে দাওয়াত দেব ভালো পথে আনার জন্য কিন্তু দাওয়াতের নামে আমরা অনেক সময় ব্যক্তি দল বিভিন্ন সমালোচনা করি এটা গিবতের পর্যায়ে যায় অথবা অপবাদের পর্যায়ে যায় এগুলো সবই ইসলামে নিষিদ্ধ ইসলাম নির্দেশ দিয়েছে মানুষের দোষ গোপন করার জন্য দোষ প্রকাশ না করার জন্য আমরা অনেক সময় মনে করি অন্যায় করেছে বলবো না অন্যায়টা বলে ফেলাকে আমরা অনেক সময় জরুরি মনে করি বা ভালো কাজ মনে করি হ্যাঁ অন্যায় যদি অন্য মানুষের ক্ষতি করে বান্দার হক নষ্ট করে সংশ্লিষ্ট বান্দাকে আমাদের বলতে হবে এটা নসিহাত এটা দিনের একটা জরুরি অ্যবাদ তবে যে অন্যায় ব্যক্তিগত তাকে আমরা দাওয়াত দিতে পারি কিন্তু তার গোপন অন্যায়টা মানুষের কাছে প্রকাশ করে তাকে লাঞ্ছিত করে আমরা অন্যায় থেকে তাকে বিরত তো রাখতে পারবো না আমরা একটা পাপ করলাম আল্লাহ তালা দাওয়াতদের দায়িত্ব দিয়েছেন মানুষকে ভালো করার জন্য তার গোপন দোষ প্রকাশ করে আমরা তো তাকে ভালো করতে পারছি না উপরন্ত আমরা দুই দিক থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছি একটা হলো যে আমরা একটা বিরাট সব থেকে বঞ্চিত হচ্ছি আর দ্বিতীয়ত আমরা একটা মহাপাপে লিপ্ত হচ্ছি কিভাবে? ইসলাম আমাদেরকে মানুষের ব্যক্তিগত দোষ ব্যক্তিগত অন্যায়গুলো গোপন রাখতে নির্দেশ দিয়েছে গোপন রাখলে অনেক সব হবে বলে দুনিয়া এবং আখেরাতে মান সাতারা মুসলিমান সাতারা সাঁতারা উল্লাহ দুনিয়া দুনিয়াওয়ালা আখেরা যদি কেউ কোনো মুসলিমের ব্যক্তিগত দোষ যেটা জানলে তার সম্মান নষ্ট হওয়া ছাড়া কারোর কোনো লাভ হবে না গোপন থাকলে কারোর কোনো ক্ষতি হবে না মানুষের ব্যক্তিগত দোষ ত্রুটিগুলো যদি কেউ গোপন জেনে গোপন করে রাখে আল্লাহ তালা ওই ব্যক্তির দোষগুলো দুনিয়া এবং আখের হাতে গোপন করে রাখবেন সমস্ত দর্শক আমাদের সবারই দোষ টুটি আছে প্রত্যেকে একটু চিন্তা করুন আমাদের অনেক দোষ আছে সেগুলো মানুষ জানুক আমরা চাই না আল্লাহ তালা এগুলোকে গোপন করে রেখেছেন আমরা সম্মান নিয়ে বেড়াচ্ছি আমি একজনের যখন গোপন দোষগুলো প্রকাশ করে দেব আল্লাহ তো আমারও দোষগুলো প্রকাশ করে দিতে পারেন আমরা একটা মহা পাপ করলাম মহা সব থেকে বঞ্চিত হলাম অন্য হাদিসে আসছে ওকব আবনা আমের আদাল মিশরের গভর্নর তার সেক্রেটারি সচিব তাকে বলছেন যে আমাদের পাশের বাড়ির ভিতরে মানুষগুলো গোপনে মতপান করছে মতপান সরিয়াতে কঠিন গর্ভিত কাজ এর জন্য সরিয়া নির্ধারিত শাস্তি রয়েছে ওই সচিব বললেন আমি কি পুলিশকে ডেকে বলে দেব ওদেরকে ধরে নিয়ে যাক কাল শাস্তি দেওয়া হবে অকব আব না আমের আদালত বলে না তাদেরকে কেবে ইজ্জত করো না ওরা গোপনে পাপ করছে ওতে প্রকাশ করে ওদেরকে লাঞ্ছিত করো না ওদেরকে গোপনে দাওয়াত দাও ভালো হতে বলো ওরা তো দাওয়াত দিলে কথা শোনে না বলে না ওদের গোপন পাপ গোপন রাখো সমান্ত দর্শক পাশাপাশি মানুষের গোপন দোষ তার অনুপস্থিতিতে প্রকাশ করা একটি মহাপ কাজেই আমরা যেন কখনোই দাওয়াতের নামে সমাজে সৎ কাজের আদেশ অসৎ কাজে নিষেধের নামে মানুষের গোপন দোষ প্রকাশ না করি মানুষের পিছনে তাদের দোষ ত্রুটিগুলো তুলে না ধরি এদিকে খুব ভালো করে লক্ষ্য রাখতে হবে সময়ত দর্শক এখানে আরও বড় সমস্যা হল আমরা দাইরা একে অপরের গিবোধ করছি এবং অনেক সময় এই গিবোধ করাটা বৈধ বলে দাবি করছি বড়ো কষ্টের কথা সময়ত দর্শক আমরা দুঃখজনক হলেও এটাই সত্য যে আমরা যারা দিনের দাওয়াত দিচ্ছি আমরা বিভিন্ন দল গ্রুপ ফেরকায় বিভক্ত হয়ে গেছি যেটা একটা মহাপাপ মুসলমানরা কেন দলে দলে বিভক্ত হবে আল্লাহর আল্লাহ নির্দেশ দিচ্ছেন ওয়া তসিমে তোমরা আল্লাহর ঐক্যবদ্ধ ভাবে ধরে রেখো দলে দলে বিভক্ত হয়েও না সম্মানিত দর্শক এই ঐক্য রাখা ফরজ এবং ঐক্যর মডেল সাহাবাহিক রামগণ তাদের ভিতরে মতভেদ ছিল কিন্তু অন্তরের ভেদ ছিল না তাবেইন তাবে তবে তাবেন অনেক পেক্ষি বিষয়ে মতভেদ করেছেন কিন্তু ইমান আকিদা তৌহিদে এক ছিলেন এবং অন্তত একে অপরের নোংরা সমালোচনা করতেন না মতভেদ ছিল বলতেন আমার মতটা ঠিক ওর মত্রার ব্যবহার আমার জানা নেই কিন্তু নোংরা সমালোচনা এটা অন্তত সাহাবি তাবেনদের ভিতরে ছিল না তারা এটাকে ঘৃণা করেছেন আমরা বিভক্ত হয়ে গিয়েছি দুঃখজনক কিন্তু এই বিভক্তির সবচেয়ে বড়ো প্রকাশ যে দায়ীরা একে অপরের গিবত গিবতী শুধু নয় বিভিন্ন অপবাদ অপনাম উপাধি সমাজ দর্শক বর্তমানে উম্মতের অধিকাংশ মানুষ একশো জনের প্রায়ানব্বই জন মানুষ দিন থেকে বিচ্যুত মহা মহাপে লিপ্ত শিরিক কুফরে লিপ্ত সাতে দশজন মানুষ হয়তো আল্লাহর পথে চলছেন অল্প কিছু দায়ী দিনের উলামায় কেরাম আছেন মতভেদ আছে এটা স্বীকার করে নিতে হবে কিন্তু মতভেদের সাথেই তো শ্রদ্ধা এবং সম্মান রাখা যায় শ্রদ্ধার প্রকাশ করা যায় আল্লাহ তালা আমাদেরকে নিষেধ করেছেন লাস খার কম উমিন কমিন আচ্ছা এ কোন খায়রাম মিনহুম এক দল আর দলের উপহাস করবে না হতে পারে আল্লাহর কাছে ওরা প্রিয় আমার এবাদতটা কবুল হয়েছে কে বলতে পারে সমান দর্শক এক্ষেত্রে আমরা যারা এই সব অনুষ্ঠান দেখি দায়রা তো আমাদের অনুষ্ঠান দেখেন না আমরা দাওয়াত দিই দায়রা অন্য জায়গায় দাওয়াতে ব্যস্ত থাকেন তারপরও যারা দেখছেন সবাইকে অনুরোধ করব। যে ব্যাপারে আমাদের সচেতন হতে হবে ওলা মায়েকেরামের চরিত্র হনন করা সাধারণ মানুষদের ভিতরে ও আমাদেরকে হেপ বানানো এটা ইসলাম যারা ভালোবাসেন না ইসলামের কল্যাণ ইসলামী চেতনার জাগরণ যারা চান না এই ধরনের আন্তর্জাতিক সাম্রাজ্যবাদী চক্রগুলো চেষ্টা করে কারণ যতক্ষণ মুসলিম সমাজের মানুষেরা ওলামে কেরামের প্রতি শ্রদ্ধাবোধ বজায় রাখবেন ততক্ষণ তাদের ভিতরে দিন ছড়াতে থাকবে আর এজন্যই উলামায় কেরামে চরিত্র হনন তারা চেষ্টা করেন কিন্তু এই বলে আমরা দায়রাও কি এই কাজে অংশ নেবো সময় দর্শক আজকে আর সময় নেই আল্লাহ তালা তৌফিক দিলে আগামী পর্বে এই বিষয়টা আলোচনা করবো ততদিন আল্লাহ তালা আমাদের ভালো রাখুন আমা তৌফিক ইল্লাবিল্লা ওসলাল মোহাম্মদ ওয়া আল্লাহ আলহি ওয়া আজমাইন আসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ শিকা সামু সনু হিসো হল সৃহ মল রোহ ए और थेर शाठीक ब्याबोहर करा हो ले परोकले एर पुरी पूर्ण प्रतिधन पावा चाबे या ऐयुहा लदीन आमनू अन्फिकू मिन्मा रजखनाकुम मिन्कबल अन्याथिया योमुला बैउन फीही वला खुल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 যা সন্তুষ্ট করবে আল্লাহ পিসে থাকুন আপনার জাকায় অর্থ পাঠাতে পারেন আই আর এক এক তিন দুই তিন শূন্য এক আই ব্যান জি বি বা এল ওয়াই ডি তিন শূন্য নয় ছয় তিন চার এক শূন্য দুই চার BIC बे इ कर रेट पीस टी डट ई मानवत समाधान समय भलो व्यवहार दाय दायित्व आगन कर मानवतारे अधिकार आदेश बुधवार सन्ध्या साढ़े छ पुन सम्प्रचार दोपुर साढ़े बारोटाय बांगलेश